আলোচিত হবে পৃথিবীর সিরা সিরিজের এই পর্বে আমরা আল্লাহ নবুত এর জীবনে প্রবেশ করতে যাচ্ছি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 জাবির এবং সামা রহ থেকে বর্ণিত হাদিসে রসুলাম বলেন মক্কার সেই পাথরের কথা আমি মনে করতে পারি যে পাথরটি আমি নবী হিসেবে আবির্ভূত হবার পূর্বে আমাকে সালাম দিত সেই পাথরকে আমি এখনো চিনতে পারি এরপর যেমন প্রথম ওয়াহিপ আবার কিছুকাল আগ থেকে আল্লাহ রসুল্লাহ আলহাম স্বপ্ন দেখা শুরু করেন তার এই স্বপ্ন দেখা শুরু হয় নুবুত লাভের প্রায় ছয় মাস আগে থেকে এই স্বপ্নগুলো ছিল সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন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 সত্যি বলতে প্রথম ওয়াহি লাভের ঘটনা ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য বেশ ভীতিকর একটা অভিজ্ঞতা যদি কোনো স্বপ্ন দেখা ছাড়াই হঠাৎ করে জিবজিল আল্লাহ ওয়াহি নিয়ে আগমন করতেন তখন তার সাথে কথা বলা হয়তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য আরো বেশি কঠিন হয়ে পড়ত কিন্তু ভালো স্বপ্ন সুন্দর স্বপ্ন আর সেই স্বপ্নের বাস্তবায়ন ওয়াহির পুরো বিষয়টাকে সহজ করে তুলেছিল একটা আবহ তৈরি করেছিল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 এগুলো ছিল সুর আলাকের প্রথম পাঁচ আয়াত শ্রোতা আমরা কি অনুভব করতে পারছি এটা কত বড় একটা ঘটনা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 कमन से घटनारास्तवता आल्ला सर्वशक्तिमान जिन सृष्टि करा कि अस्तित्व सब माल। किस मालिक जिन हलना रिन्नी सप्त आसमान पृथ्वी नामक ग्रहेटी समग्र विश्वजगतर तुलन एक बिंदु छाड़ा किये से पृथिवी नामक ग्रहे बसबी जी जैसे बला है मानवजाति जी के महान सत्ता सम्मानित कर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 শান্ত নিবিষ্ট মনে বসে আছেন তেমনই এক মুহূর্তে আগমন ঘটেছিল জিব্রিলের জিব্রিল রসুল্লাহ সাল্লা কাছে বিভিন্ন সময় বিভিন্ন বেশে এসেছেন কখন এসেছেন কুচকুচে কালো কেশ আর ধপ ধবে শুভ্র পোশাক পরিহিত অবস্থায় কখনো এসেছেন সাহাবি দিহায়া আল রূপে কিন্তু ওয়াহির সেই প্রথম দিনে জিব্রিল কোন মানুষের রূপে নয় নিজের রূপেই মোহাম্মদ সাল্লা আলাই সামনে নিজেকে প্রকাশ করেন প্রকাণ্ড সেই সত্তা আচ্ছন্নকারী আবির্ভাব কয়েকশ পাখা দিগন্ত ঢেকে ফেলেছে তাতে শোভা পাচ্ছে নাম না জানা অগণিত মণিমুক্তা আর প্রবাল আর এই অতিকার সত্তা এসেই বললেন এ কড়া এই ঘটনায় নবীজির প্রতিক্রিয়া কেমন ছিল কেমন ছিল তার মানসিক অবস্থা জিব্রিল যখন তাকে চেপে ধরলেন কেমন লাগছিল তার আল্লাহ তালা বলেন নিঃসন্দেহর কালাম কোনো ছেলে খেলা নয় প্রথম মহের ঘটনা রসুল্লাহ আলাইসাল্লামের মনে ব্যাপক মানসিক চাপের জন্ম দেয় তিনি ক্লান্ত অবসাদগ্রস্ত এবং খুবই ভারী বোধ ছিলেন। তার এই অবস্থায় বলে দেয় যে বার্তা তার উপর নাজিল হয়েছে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 কোন কথাই বলতে পারছিলেন না শুধু বলছিলেন জামমিলুনি, জামমিলুনি তিনি নিজেকে চাদর দিয়ে আবৃত করতে দিতে বলেছিলেন প্রচন্ড ভয় পেলে গরমের মাঝেও মানুষের শীত লাগে সম্ভবত রসুল্লাহ একই কারণে বলেছিলেন তাকে যেন চাদর দিয়ে আবৃত করে দেয়া হয় রসুল্লাহ সাল্লা আলাইস্লাম ছিলেন একজন মানুষ মানবীয় অনুভূতি আর প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠা কোনো অতিমানব ছিলেন না তিনি যদি মিথ্যা নদী হতেন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 এই কথাগুলো ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য এক বিশাল আশ্রয় তার ভয়ার্থ অন্তরকে শান্ত করার জন্য তার অস্থির হৃদয়ে স্থিরতা ঠিক এমনই কথার দরকার ছিল আর এজন্যই আয়সা কিংবা জাইনাব নন জুয়াইরিয়া কিংবা হাফসা নন রসুল্লাহ সাল্লাহামের এই মুহূর্তে প্রয়োজন ছিল খাদিজাকে আর আল্লা সুবাহানু তালা খাদিজাকেই তার পাশে রেখেছিলেন রসুল্লাহকে খাদিজা চেনেন দু একদিন নয় বহুদিন ধরে তিনি জানতেন আল্লাহ রসুলের উত্তম আচার আচরণ ও কাজের জন্য আল্লাহ সোহান তাকে অবশ্যই হিফাজত করবেন আল্লাহ তালা কখনই রাসুল্লাহ সাল্লা মতো একজন মানুষকে পরিত্যাগ করবেন না হয়তো তার পরীক্ষা নেবেন কিন্তু তাকে অপমানিত বা লাঞ্ছিত করবেন না কিন্তু এই জ্ঞান খাদিজা রাদাল্লা আনহা কোথায় পেলেন যে ঘটনায় রাসুল উহ সাল্লা আল্লাম এতটা ভয় পেলেন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 মুসানবীর কাছেও এসেছিলেন ওয়াহি সম্পর্কে ওয়ারাকার জ্ঞান ছিল আর তাই হেরাগুহায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনে তিনি বুঝে যান যে কাছে আসলে এসেছিলেন। আর তখন যেমনি করে তিনি মুসা আলাহিস্লামের কাছে ওই নিয়ে আসেন ঠিক সেভাবেই রসুল্লাহ সাল্লা কাছে ওহিসহ আগমন করেছেন ওয়ারাকা মুসানবির সাথে নবীজি সাল্লা ঘটনার সাদৃশ্য খুঁজে পাচ্ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন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 হে সোয়াইব আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে সোয়ব বললেন আমরা অপছন্দ করলেও কি সুর আরাফ আয়াত অষ্ট আশাসী আল্লাপাক আরো বলেন কফলি রুসুলিম লিজন্যিন অবিনু নতিন ফলিম রব্বুহম লু লিখন্মিন কাফেররা পয়গম্বরদেরকে বলেছিল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 তিনি অসাধারণ একজন আলিম ইমাম ইবনে তাইম রহিমাহুল্লার ছাত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত তিনি বলেন প্রথম প্রকারের ওয়াহি হল সত্য স্বপ্ন এই উপায়েল্লা লাভ করা শুরু করেন জিব্রিল কর্তৃক ওয়াহি নাজিলের পূর্বে টানা ছয় মাস ধরে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম নিয়মিত স্বপ্ন দেখতেন রাতের বেলায় যে স্বপ্ন দেখতেন পরদিন বেলায় ঠিক সেই স্বপ্ন সত্যি হত এইভাবে চলেছিল প্রায় ছয় মাস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 দ্বিতীয় প্রকারের ওয়াহি এই প্রকার হল ফেরস্তাদের মাধ্যমে রসুল্লাহ সাল্লাইসাল্লামের ওপর ওয়াহি নাজিল হয় কিন্তু জিবরিল আলাহাম সরাসরি রসুল্লাহ সাল্লা সামনে হাজির হন না যেমন রসুল্লাহ সাল্লাহাম বলেন সেই মহান আত্মা অর্থাৎ জিবরিল আমাকে জানিয়েছেন নির্দিষ্ট করে রাখা সময়ের আগে কারও মৃত্যু ঘটবে না তাই আল্লাহকে ভয় করো এবং বিনিতভাবে তার কাছে চাও।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 ফেরা ঘন্টার মতো শব্দ করে আসতেন এটাই ছিল সবচেয়ে কঠিন আবির্ভাব জিবরিল আলাহিসাল্সাল্লাম যখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে শক্ত করে চেপে ধরতেন শীতের দিনেও নবীজি সাল্লামের ঘাম ছুটে যেত জিবরিল আল্লাহাম তার উপরে উঠে বসতেন তাই রসুল অস্বাভাবিক ভার অনুভব করতেন আর সেই সাথে শুনতেন ঘন্টা বাজার আওয়াজ সম্ভবত সেটি ছিল জিব্রিলের পাখার কম্পনের শব্দ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 জিবরিল আল্লাহামের পাখা এত বড় ছিল যে সেগুলো পুরো দিগন্ত ছেয়ে ফেলত রসলুল্লা সাল্লা আলাইস্লাম বলেছেন যখন জিব্রিল তার স্বরূপে আসতেন তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই জিব্রিলের পাখা দেখতে পেতেন ওয়াহির ষষ্ঠ প্রকার এই প্রকারের ওয়াহিতে আল্লা সুবাহতালা নিজে সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলাহিস্লামের সাথে কথা বলেছেন কোনো মাধ্যম ছাড়া এটা হয়েছিল মেরাজের সময়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 যিনি বলেছিলেন আমি যখন কোন বই খুলি তখন আমি তার একটা পাতা ঢেকে রাখি কারণ একটা পাতার সাথে তথ্য আমি মিলিয়ে ফেলতে না। তাদের ছিল অসাধারণ স্মৃতিশক্তি ফটোগ্রাফিক ছবির মতো করে সব তথ্য মনে রাখতে পারার ক্ষমতা অথবা সাইক আল ওয়াফা বিন আকিল যিনি তিনশো গ্রন্থের একটি বিশ্বকাস লেখেন অবশ্য দুর্ভাগ্যক্রমে সেটা আর এখন নেই ওটার মূল পাণ্ডুলিপি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 এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি সাল্লা সাল্লামের জন্য হুকুম স্ত্রিক এবং আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং সহজতে কোনো কিতাব লিখেননি এরূপ হলে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 তিনি উমার রাজিয়াল আনহুকে কঠিনভাবে তিরস্কার করলেন তবে তাওরাত এই ছিল সাময়িক মুসলিমরা পরবর্তীতে নিজেদের আদর্শে বলিয়ান হলে এই নিষেধাজ্ঞা বলেছেন আমি তোমাদেরকে ইতিপূর্বে বনী ইসরায়েলের কিতাব পড়তে নিষেধ করেছিলাম তবে এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেছি। তোমরা এসব গল্পে বিশ্বাস করবে না অবিশ্বাসও করবে না অন্য কথায় এইসব কিতাবে এমন কিছু কথা আছে যেগুলোর সত্যতা কোরআন বা হারিস থেকে যাচাই করার কোন সুযোগ নেই সেগুলোকে বিশ্বাস বা অবিশ্বাস কোনটাই করা ঠিক হবে না যে কোন এমনভাবে সাজানো উচিত যেন তা ছাত্রদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায় রসুল্লা সাল্লা আলাইসালাম জানতেন প্রাথমিক যুগে মুসলিমদের হাতে তাওরা চলে গেলে তা তাদের জন্য স্বাভাবিক শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করবে এবং বলেন তুমি যদি মানুষের সাথে এমন কথা বলো যা তাদের বোধশক্তির বাইরে তাহলে সেটা তাদের জন্য ফিতনা হতে পারে। কিছু কিছু জ্ঞান আছে কাজের আর অনর্থক প্রায় কাছে দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞানের জন্য প্রার্থনা করছি এবং আমি সেই জ্ঞান থেকে পারাহ চাই যে জ্ঞান কোনো কাজে আসে না সুরাব আকারাতে আছে দুজন ফেরেস্তা হারুৎ আর মারুত দুনিয়ায় অবতীর্ণ হয়েছিলেন মানুষকে জাদুর বিষয় শিক্ষা দিতে যা ছিল ইমান বিনাশী সংক্ষেপে এই ছিল কাছে রসুল্লা প্রথম আয়াতের মর্মার্থ আমাদের এই পর্ব থেকে দুটো শিক্ষা আছে যেগুলো নিয়ে আলোচনা করে আমরা এই পর্ব শেষ করব এক একাকিত্বের ব্যাপারে সাইদ হাওয়ার মন্তব্য সাইদ হাওয়া এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন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 ফেসবুক পেজ ডবসবুক ডট কম রেইনড মিডিয়া অথবা ইউটিউব অথবা রেইন চ্যানেল মিডিয়া অর্গ 0 1